রসদ সাল্লা কইসাল দিয়ে ডুবো আল্লাহ নাম নিয়া ডুব শেখান খাওয়ার জায়গাও নাই টাকার জায়গাও নাই অন্য জায়গা যাই আমরা দেখা যাইব আমরা সরু আমার ছুটো আসলাম গিয়া সালাম দিয়ে ডুববাই কিন্তু কোনোদিন ডুকছি না সালাম দিয়া কারণ হুজুরেও না গিয়া সালাম যদি আমরা সালামর আমরা তো কয়েকদার সালাম আছে ইলেকশনের সালাম এটাই লোক সালাম মালবালাম আরাম করলে মুরবিয়া পয়সা দেবে কাছ থেকে কিছু কোন অনুষ্ঠানের সময় গিফট দিতে হইব আর ইসলাম সালাম আসসালামাইকুম কইলে গিফট দিতে তোমার লাগি ওয়াজিবই লোকিয়া গিফট দিতে ওয়ালিকুম আসসালাম কইয়া জবাব দিয়া তা আমরা এলাকি ইলেকশন সময় সালাম খালি প্রার্থী দিবা আর জনগণে লইবা এর জনগণে দিবা গুন ফিরত প্রার্থী রে কারণ এবারটা চেয়ারম্যান হয়ে গেছে এখন তারা সালাম দেওয়ার লাগে হে এখন আর সালামর লোক নাই কিন্তু এর আগে বুট ফাইবার লাগে সালাম দিছে আর বিয়েবাড়ি এই আসলে অমুক তালে সালাম মাঐ সালাম ও তাহলে খালি মাল রুজি করলায় আংটি রুজি করলায় হিসাব করলায় আর এসে দরবার করলায় যে ব্যাপারে দিছিলাম দশ খান আংটি বাইসি দশটা বাইসি না তো আটটা বাইসি দিয়ে দোকানকে লোক ব্যাপারী গরমের মাঝে খালি মাইল কারণ আমরা আল্লাহ আল্লাহ করতে আল্লাহ রাস্তায় দিতাই তুমি দুই টাকা দিবা দিয়া রাতকু তার আল্লাহ ও বেটার আমি দুইটা টাকা দিসতাম শুধু তোমার সন্তুষ্টির লাগিয়ে দিছি তুমি আমার বিপদটা উদ্ধার করো আপনি তো কোনো দুই টাকা দিয়া লোক কই দিচ্ছেন বেটা দুয়া দিস আমার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 পরিবার তো পয়সা খরচ করো লেখা সাদা কাসুদ কৈন তুমি তোমার আত্মীয় স্বজন দান করো গরিব আত্মীয় স্বজন তাহলে তোমার আমরা খালি হুজুরে দিলে মা বাবা খবর নাই রসদামে কেন তুমি তোর আত্মীয়জন দে দ্বিগুণ সব বই ডাবল সব একটাই তুমি সৎা করছো এর সহ পাইলাই আর একটাই লগি তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছো এর দায় আর একটা সব আমরা ওয়াজ শুনি তো ওয়াজক সপ্তাহে তারপরে তো ওয়াজ মাহফিল এখন তো হাজার টিকে বিশ যে রেডিও বাংলাদেশের হুজুরতে এনে আনতে হইব টেলিভিশন বাংলাদেশের হুজুর এইভাবে আমরা কম্পিটিশন করি আর কিন্তু আমরা মাঝে কোনো ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়ছে সত্যি কিনা না কিন্তু আমরা আমল কাজ হয়েছে আমার পেন্ডেল বড় হইতো হেরাতে বড় সিনে হইতো বললাম আমরা আমল তো হইলো কম্পিটিশন আমল ওই লোকি দেখানির লাগিয়ে আমল তো আল্লাহ সন্তুষ্টির লাগি না আল্লাহ সুবানো অফিক দান হরক্ষা